আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত্মানিত দিনী ভাই এবং বুনিরাম আজকে আপনাদের সামনে একটি বিষয়ে আলোচনা করব সেটি হল হেদায়ত না পাওয়ার কিছু কারণ প্রথম ও প্রধানত কারণ হচ্ছে জাহালত এটা আরবি শব্দ বাংলা হচ্ছে মূর্খতা অজ্ঞতা জ্ঞানহীনতা কারণে আর এই আল্লাহ তার নবীর উপরে কোরআন এবং সন্নাকে নাজির করেছেন মানুষকে হেদায়ত করার জন্য আর বলছেন কিতাবুরানু ইকাল নূর আমি জ্ঞানময় একটি কোরআন জ্ঞানের ভান্ডার কোরআন কেন করেছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসার জন্য অতএব আপনি যদি কোরআন এবং সন্ন্যাস সঠিক জ্ঞান না রাখেন আপনি হাতায়াত হবেন না দুই নম্বর যাতায়াত না পাওয়ার কারণ হল যে বাপদাদা পুরুপুরুষের অনুসরণ করা এবং অধিকাংশ লোকের অনুসরণ করা সমাজের রেওয়াজ রীতির অনুসরণ করা অনেকে করে তাই আমি সমস্যা কি এই চিন্তা চেতনা এই ধারা এগুলো পুরী নবী এবং রাস্তা যখন নাকি দাওয়াত দিয়েছিলেন তারা ওই একই কথা বলেছিল যে আমরা আমাদের বাপদাদেরকে এই কাজের দেখেছি এই ইবাদত করতে দেখেছি এই কর্ম করতে দেখেছি এই অভ্যাস তাদের ছিল অথচ এগুলো কুসংস্কার এগুলো কোরআন সন্নার বাহিরের বিষয় এগুলো যে কোরআন দিনের বাহিরের বিষয় এগুলো তারা বিশ্বাস করে না সম্মানিত উপস্থিতি সুতরাং মানুষ এদের থেকে বঞ্চিত আরেকটি কারণ হলো বাপ দাদার অনুসরণ করা সমাজের রেওয়াজ রীতির অনুসরণ করা অধিকাংশ রূপের অনুসরণ করা যদি এই কাজ কেউ করে এগুলো বিশ্বাস করে তাহলে মানুষ থেকে হবে তিন মানুষের ফেরকাবন্দি হওয়া প্রত্যেকটা দল প্রত্যেকটা আদর্শের একটা মূলনীতি আছে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কিছু কর্মস্থুতি আছে কিছু গঠনতন্ত্র আছে এখন দেখতে হবে এই গঠনতন্ত্রগুলো কোরআন এবং সাথে সামঞ্জস্য কিনা কোরআন এবং সন্ন্যাস মিলে কিনা। এখন একজন মানুষকে বলা হচ্ছে ভাই আপনার এই কাজটা তো ভুল বলছে না আমার দলের মাঝাবের বাহিরের বিষয় না আর এই লক্ষ্য উদ্দেশ্যটা কোরআন হাতির সাথে সামঞ্জস্য না গরম সাথে সাংগর্যিক কিন্তু বলে যে আমার মাঝাবে নাই আমার দলে নাই আমার সের খার নাই অতএব এই ধরনের মানসিকতা থাকলে কখনো হেদায় প্রাপ্ত হবে না চার নম্বর কথা অহংকার যদি কোনো মানুষ অহংকারী হয় অহংকারী ব্যক্তি কখনো ভেদায় প্রাপ্ত হয় না দেখেন ইব্রিস এই অহংকারের কারণে চির অভিশপ্ত হয়েছে ফেরাউন কারুণ অহংকারের কারণে হেদায় থেকে বঞ্চিত না পাঁচ নাম্বার হল বেদাতি হওয়া বেদাত হলো নতুন এমন জিনিস যেটা ভালো করে মনে করে মানুষ আমল করতেছে কিন্তু রসুল থেকে প্রমাণিত না এই ধরনের কাজ যারা করে তারা কিন্তু ভালো মনে করেই করে তারা সবে বরাত পালন করতেছে ভালো মনে করে বিভিন্ন মিলে দু নবী করতে আপনি নিজে মন গোড়া মতো কামল করে একটা বেদাত আর বেদাতের অনুসরণ হলে বেদাতি আলেমের অনুসরণ করলে হেদায়ের থেকে অবশ্যই আপনি বঞ্চিত হবেন হেদায় পাবেন না ছয় নম্বর হল ইতেবাহ হাওয়া দেখেন আল্লাহ বলছেন ইন্ন লাম্মারতুম বিশু নিশ্চয় প্রত্যেকটা মানুষের মক মানুষের প্রবৃত্তি এটা মানুষকে পাতকা দেয় নির্দেশনা প্রদান করে অতএব মানুষ যদি তার নিজের খেয়াল অনুসরণ করে যে তার মন চেয়েছে তাই করেছে মন চেয়েছে তাই করে আজকে মানুষ দেখেন আজকে আমাদের নিজের কাজ করে আসলে একটু দেখে না যে কোরআন হাদিসে কি আছে কি না যদি কেউ কোরআন হাদিসে কি তোয়াক্কা না করে আর নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দেয় তার শাহাওয়াত তার প্রবৃত্তিকে প্রাধান্য দেয় সে হাদায় হবে না সুতরাং আমাদের সকলকে কোরআন এবং সোনার দিকে ফিরে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে হেরায়তে পেরে থাকা তাফিল বান আমিন